আলকুরানির মর্মবানী অন্তরে বসাও আলকুরানির মর্মবানী অন্তরে ঢুকাও আল্লাহ ভীতিতে তেজীবন সাজাও রসুল প্রেমেতে তেজীবন রঙাও আল্লাহ ভীতি তেজীবন সাজাও রসুল প্রেমেতে তে জীবন রাগাও আলকুরানের কুরানের মর্মবাণী অন্তরে বসাও আল কুরানের মর্মবাণী অন্তরে ঢুকাও আল্লাহ ভীতি তেজীবন সাজাও রাসুল প্রেমেতে তেজীবন রাঙাও আল্লাহ ভীতি তে জীবন সাজাও রাসুল প্রেমেতে তে জীবন রাঙাও আল খুঁজে পাবে হৃদয় বেনার সুর শ্রুতি মধুর শুনতে লাগে হৃদয় হইবেকুল আলকুরানে খুঁজে পাবে হৃদয় বিনার সুর শ্রুতি মধুর শুনতে লাগে হৃদয় হইবেকুল অক্কুরানের বাণী নিয়ে সম্মুখে আগাও অক্কুরানের বাণী নিয়ে সম্মুখে আগাও আল্লাহ ভীতি তেজীবন সাজাও রাসুল প্রেমে তেজীবন রঙাও আল্লাহ ভীতি তেজীবন সাজাও রাসুল প্রেমে তেজীবন রঙাও लज्जा की दीन किशेरिदीन इ शठपथे चलते ভীতি কিশোর তাগুতের মোকাবেলা করতে লজ্জা কিশোর দিন ইসলামের সতপথে চলতে ভীতি কিশোর তাগুতের মোকাবেলা করোতে লড়তে হবে খুদর পথে মুক্তি যদি চাও লড়তে হবে খুদর পথে মুক্তি যদি চাও আল্লাহ ভীতি তেজীবন সাজাও রসুল পেমে তেজীবন আল্লাহ ভীতি তে জীবন সাজাও রসুল পেমে হতে পারে এ পথ কবু কণ্ঠ সুস্থ দেহ হতে পারে জীর্ণ শিরোন হতে পারে এপথ কবু সুস্থ দেহ হতে পারে জীর্ণ শিরোন তাতেও তুমি ভয় না বিজয় যদি চাও। তাতেও তুমি ভয় বিজয় যদি চাও আল্লাহ ভীতিতে জীবন সাজাও। রাসুল আল্লাহ ভীতি তেজীবন সাজাও রাসুল প্রেমে তেজীবন রাঙাও ভুল পথে আর চলবে কত জীবন তোমার শেষ উম্মাতাল হয়েছ হয়ে নিরুদ্দেশ ভুল পথে আরো চলবে কত জীবন তোমার শেষ উম্মাল হয়েছ হয়ে নিরুদ্দেশ বদ্ধ ডু আঘাধা নকুর আনে তাকাও বদ্ধ ডুরে আঘাত হা নকুর আনে তাকাও আল্লাহ ভীতি তেজীবন সাজাও রাসুল পে মে রাঙাও আল্লাহ ভীতি তেজীবন সাজাও রাসুল পে মে রাঙাও ব্যক্তি থেকে রাষ্ট্র জীবন ঢেলে সাজাতে খোদার বিধান চাড়া কিছু হয় না মোহিতে ব্যক্তি থেকে রাষ্ট্র জীবন ঢেলে সাজাতে খোদার বিধান চাড়া কিছু হয় না মোহিত ধন্য হবে জীবন তোমার ধন্য মরণটাও ধন্য হবে জীবন তোমার ধন্য মরণটাও। আল্লাহ ভীতি জীবন সাজাও রাসুল পেমে তেজীবন রাঙাও আল্লাহ ভীতি জীবন সাজাও रसुल पेमें तेजी बन रहा गाओ अलकुर मरमानी अंतरे बसाओ अलकुरानर मरमोानी अंतरे ढुकाओ अल्लाह भीती तेजी बन सा जाओ रसुल पेमें तेजी बनरा अल्लाह भीती तेजी बन सओ रसुल पेमे तेजी बन रहाओ अल्लाह भीती तेजी बन सा पे में ते बन रहाओ